এই করা আলোচনা তাসলিমান ইসমান গত তিনটি পর্বে দুটি সুমহান নাম সম্পর্কে জানার চেষ্টা করেছি এবং সেই দুটি নাম ছিল আর রহমান আর রাহিম তিনি পরম করুণাময় অসীম দয়ালু আজকের পর্বে আর রাউফ এই নামটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি অর্থের দিক থেকে এই তিনটি নাম খুবই কাছাকাছি তবে কিছু সূক্ষ্মতা রয়েছে যিনি আর রাউফ আল্লাহ সুহান তাল্লাহ তার আর রাউফ এই নামের অর্থ হচ্ছে যিনি পরম স্নেহশীল এবং পরম মমতাময় রাহিম নামের যে ব্যাপকতা রয়েছে তার একটি বিশেষ ধরনের মধ্যে রাউফ নামটি অন্তর্ভুক্ত হয়ে যায় যেমন আমরা দেখি কুরআনে যে দশটি স্থানে রাউফ নামটি এসেছে তার মধ্যে আটটি স্থানে আলু রাহিম নামের সঙ্গে একত্রে রাউফ নামকে ব্যবহার করেছেন যেমন কোথাও আলা সুহামতালা বলেছেন ইন্না রব্বাকুম লারাউফুর রাহিম আবার কথা কোথাও আলা সুভাহাতালা বলেছেন ইন্নাহিনাসি লারাউফুর রাহিম আবার কোথাও আল্লাহ সুবাহ বলেছেন রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম রাউফ নামের অর্থ যিনি পরম স্নেহশীল এবং পরম মমতাময় রাউফ নামটি এসেছে রা হামজা এবং ফা এই শব্দমূল থেকে এবং শব্দমূল হিসেবে এটি কোরআনে ১৩টি স্থানে ব্যবহার করা হয়েছে যেমন অন্যান্য স্থানে এটি এসেছে রাফাতুন কিংবা রাফাতান এভাবে যেগুলো অর্থ হচ্ছে দয়া এবং নম্রতা সুতরাং যিনি আর রাউফ তিনি এমনভাবে दया और करम्रतारे स्नेह ममतारत्यंत सूक्ष्म भाव स्नेह कमलतारे दया और कर प्रदर्शन कर दिक्कत अर्थ रही प्रथम अर्थ हम्र सदय क्षमासील हवा द्वितीय अर्थ हरुणा और दया और तृत्य अर्थ हिन्नी सहानुभूति प्रदर्शन करमलता प्रदर्शन कर সুতরাং রাউফ শব্দের মাধ্যমে খুবই কোমলভাবে নম্রতার সাথে দয়া এবং করুণা করাকে বোঝানো হয়ে থাকে অত্যন্ত যত্নের সাথে দয়া এবং করুণা করা এবং এটি হচ্ছে আর রাহিমের সর্বোচ্চ পর্যায় যেমন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সম্পর্কে আল্লাহ কুরআ বলেছেন কদ জুম অসুদুমিনুষিকুম আজি জুনা লি কী মানিত হরি সুনা লি কুম বি নহ তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রাসুল এসেছেন এবং তোমাদের যে দুঃখ কষ্ট সেগুলো সহ্য করা তার জন্য দুঃসহ তিনি তোমাদের মঙ্গলকামী এবং মুমিনদের জন্য তিনি রাউফুর রাহিমা রাহিম। তিনি মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহশীল মমতাময় এবং রাহিম বা দয়াময় কাদি রাউফ অর্থ হচ্ছে যিনি স্নেহশীল তিনি মমতাময় তিনি কোমল এবং নম্র রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি মোমিনদের কষ্টকে নিজেও অনুভব করতেন তিনি তাদের প্রতি সমবেদনা সহানুভূতি এবং তাদের দুঃখে অনুভব করতেন এ কারণে তাকে বলেছেন তিনি প্রতি রাউফ এবং রাহিম একটি উদাহরণের মাধ্যমে রাউফ এবং রাহিম এই দুইটি নামের মধ্যে বিদ্যমান সূক্ষ্ম পার্থক্যকে আমরা বোঝার চেষ্টা করতে পারি যেমন একজন মা তিনি চিন্তা করলেন যে সামনে শীতকাল রয়েছে শীতে তার সন্তান ঠান্ডায় কষ্ট পেতে পারে কাজে তিনি আগেভাগেই শীত আসার আগে সন্তানকে বলে দিলেন যে শীতে তোমাকে সাবধানে থাকতে হবে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 এবারে আমরা কোরআনে উল্লেখিত বিভিন্ন আয়তে ব্যবহার করেছেন সেগুলো প্রেক্ষাপটের মাধ্যমে অর্থ বুঝতে পারব বিচার দিবস সেই দিবসের ভয়াবহতা এবং যে মানুষ সবচেয়ে অসহায় অবস্থায় থাকবে সেই দিন সম্পর্কে আল্লাহআ আগেই আমাদেরকে সাবধান করে দিয়েছেন কারণ আল্লাহ তিনি আমাদের প্রতি অত্যন্ত মমতা এবং স্নেহশীল অত্যন্ত দয়ালু তিনি আর রে আলোচনা বলেছেন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 যদি তার এবং সেই মন্দ আমলগুলোর মধ্যে বহু দূরের ব্যবধান হতো আল্লাহ সুমতলা বলছেন যে আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদেরকে সাবধান করে দিচ্ছেন কারণ আল্লাহ রাউফুমিল এই বাত আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল মমতাময় এবং দয়ালু আল্লাহতাল্লাহ তার অসীম দয়া এবং করুণা স্নেহ এবং মমতার মাধ্যমে আমাদের উপরে বিভিন্ন নিয়ামত প্রদর্শন করেছেন এবং করে যাচ্ছেন দিন রাত অবিরাম যদি আমরা আল্লাহর নিয়ামতকে গণনা করার চেষ্টা করি তাহলে গুণে সেগুলো শেষ করতে পারবো না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 মানুষ দূরের পথে যাত্রা করতে পারে মালামাল বহন করতে পারে এবং আরো অনেক নিযামত লাভ করতে পারে সেই নিযামত স্মরণ করিয়ে দিয়েছেন এবং দয়ালু আল্লাহ আয়াতে বলেছেন তুমি কি দেখো না ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে এবং সমুদ্রে চলমান সেই জাহাজ সমূহ সেগুলোকে একমাত্র আল্লাহ নিজের আদেশে তোমাদের অধীনে রেখেছেন এবং তিনি আসমানকেও স্থির রেখেছেন যেন তার আদেশ ব্যতীত সেটা জমিনে পতিত না মমতাময় এবং বলেছেন রহিম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 তিনি তার এক বান্দা অর্থাৎ রাসুলের প্রতি আয়াত নাজিল করলেন যেন তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন ওয়াঈম লিম নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত মমতাময় এবং অসীম দয়ালু আজকের সংক্ষিপ্ত আলোচনায় এবং সেখানে আনসার এবং মহাজির তাদের পরবর্তীতে যে সকল মুসলিমরা এসেছেন তাদের জন্য করণীয় হচ্ছে পূর্ববর্তী এক মুসলিমদের জন্য দুয়া করা সেই প্রসঙ্গে উল্লেখ করে আল্লাহ সুত বলেছেন যারা পরবর্তীতে এসেছে তারা পূর্ববর্তীদের জন্য এবং পরবর্তী যুগের ব্যক্তিরা থাকেন আল্লা সব তাল বলেছেন তারা বলে রাখানা ইমান হে আমাদের রব আমাদেরকে এবং ইমানে অগ্রগামী আমাদের ভাইদেরকে আপনি ক্ষমা করুন এবং ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিষ না থাকে জানতে ভিজিট করুন www.facebook.com raindropsmedia raindrops our youtube channel www.youtube.com raindropsmediaorg2015 raindrops